প্রিয় ভাইরা আমরা ইতিপূর্বে আলোচনা করতে চাচ্ছিলাম যে একজন মুমিনের চরিত্র কেমন হওয়া উচিত তার মধ্যে থেকে এখলাস বা একনিশতা সম্পর্কে আমরা আলোচনা করেছি আগের আলোচনায় আজকে যে বিষয় নিয়ে আরেকটি গুণ নিয়ে বৈশিষ্ট্য নিয়ে আমরা আলোচনা করবো সেটা নাম হচ্ছে ধৈর্য ধৈর্য এমন একটি বিষয় যে যেটার চাইতে আর বড় নিয়মত আর কিছুই হতে পারে না রসুল আকাল্লা আসলাম বলেন মাহবুবতী আহাদ আতাসবর বলা হচ্ছে যে যে কোনো ব্যক্তিকে এমন কোনো দান দেওয়া হয় যেটা আপনার ধৈর্যের চাইতে আরও বড় হতে পারে এবং কল্যাণকর হতে পারে সুতরাং ধৈর্য এমন একটি গুণ যেই গুণে লাভই লাভ কখনও লস হয় না এই কারণে আমাদের দেশে একটা প্রবাদ আছে যে ধৈর্যে নেওয়ার ফলে যে ধৈর্য ধরলে মেয়া ফলে মানে কি ধৈর্যে সুফল আসে ধৈর্যে কখনো বিফলতা আসে না শুধু ধৈর্য এক জায়গায় আপনার নিন্দনীয় ছাড়া ধৈর্য সর্বদা আপনার গুণের বিষয় যে ধৈর্য ধরে সেই ব্যক্তি শেষ পর্যন্ত সফলতা পেতে পারে কিন্তু ধৈর্য ধরে না ধৈর্যহীন যে ব্যক্তি সেই ব্যক্তি অধিকাংশ সময় লসে পড়ে ধৈর্য না থাকার কারণে যে কোনো সময়ে যে কোনো আপনার ঝামেলা পাকিয়ে বসে পরবর্তীতে সে লজ্জিত হয় এটাই হচ্ছে আপনার সাধারণ দেখা এই কারণে অপরিসীম এতে কোনো আপনার সন্দেহ নেই এবং আমল যেই আমলের সবের কোনো সাধারণ হিসাব নেই কারণ দসউুল সাসাম বলেন যে শরীয়তের যে হিসাব সেটা হচ্ছে যে একটা নেকের কাজ করলে তখন তা দশে রূপান্তরিত করা হয় এবং সেটা এখলাসের ভিত্তিতে সাত্রগুণে রূপান্তরিত করা হয় আরো এখলাস বেড়ে গেলে সেটা আরো বেশি হয় যদি আরো বেশি হয় তাহলে আল্লাহ সেই অনুযায়ী সব দিতেই থাকবেন অল্লাহ এফনেমি এস যার করে চাইবেন আরও বেশি করে দিবেন। তাইলে এটা একটা সাধারণ নিয়ম শৃঙ্খলভাবে আপনার বাড়ানো হচ্ছে কিন্তু এছাড়া আপনার যে ধৈর্যের ব্যাপারটা এর কোন সীমা রেখা নেই এটার কোনো আপনার পরিসংখ্যান দেওয়া হয় যে এত থেকে শুরু করা হবে তারপরে এত দেওয়া হবে এরকম কিছু না বরং আল্লাহান বলেন ইনামাউ ফির উনার যখন যে ধৈর্যের স্বভাব হচ্ছে অপরিসীম আল্লাহন পরিপূর্ণভাবে অপরিসীম তাকে আপনার স্বভাব দিবেন। তাইলে এটা আছে অপরিসীম স্বভাবের একটা মাধ্যম এই কারণেই আপনার ধৈর্যের কারণেই আপনার রোজার গুরুত্ব বাড়ে সবাই জানেন যে রোজার সব একমাত্র আল্লাহ দিবেন কেন দিবেন ওই ধৈর্যের কারণে অপরিসীম সব এটা একমাত্র আল্লাহ দিবেন এটাও সাধারণ পরিসংখ্যানের মধ্যে পড়ে না তাইলে ধৈর্য এত মানে বেশি লাভজনক যে রোজার ধৈর্যের সাথে সম্পৃক্ততার কারণে রোজার গুরুত্ব বেড়ে গেছে তাইলে ধৈর্য অবশ্যই দরকার এই ধৈর্য আপনার প্রথম বুঝতে হবে ধৈর্য কাকে বলে কোন ক্ষেত্রে আমাদের ধৈর্যের প্রয়োজন ধৈর্যের আপনার ধৈর্য বলতে বলা হয় মানে অস্থির না হয়ে মানে স্বাভাবিকভাবে কোনো ক্ষেত্রে ক্ষেত্র ক্ষেত্র আমল করার জন্য ধৈর্য লাগে আপনার পাপ থেকে বাঁচার জন্য ধৈর্য লাগে আপনার কোনো রোগ যদি আপনাকে পেয়ে বসে কঠিন রোগ তখন ধৈর্যের প্রয়োজন হয় দারিদ্রতার যদি কষাঘাত আসে তখন ধৈর্যের প্রয়োজন হয় হ্যাঁ আর আপনার মানুষের সাথে চলতে গিয়ে মানে বিকৃত রুচির মানুষের সামনেও ধৈর্যের প্রয়োজন হয় হ্যাঁ অনেক ক্ষেত্রে আপনার ধৈর্যের প্রয়োজন উদ্দেশ্যে আমাদেরকে তৈরি করেছেন সেই কাজ করতে গেলে ধৈর্যের বিশেষ প্রয়োজন আমল করার ক্ষেত্রে ধৈর্য প্রথম যেটা গুরুত্বপূর্ণ আপনি কোরআন সাহেব পড়তে পড়ছেন যে কোরআন সাহেব পড়বেন একপাড়া কোরআন সাহেব পড়বেন যদি আপনার ধৈর্য না থাকে দুই পৃষ্ঠে পড়ে আপনি ধৈর্য হারা হয়ে যাবেন তখন আপনি উঠে যাবেন ঠিক আছে আপনি ইচ্ছা করলেন যে আমি আটটা গাঁদ নামাজ পড়ব নকল নামাজ ধৈর্য না থাকলে গাঁদ পড়ে পালাবেন আপনি যে কোনো মজলিসে বসে যেখানে গুরুত্বপূর্ণ আলোচনা হয় যে দীর্ঘ সময় নিয়ে পুরোপুরি ওয়াজটা শুনবেন যখন দেখলেন যে একটু লম্বা হয়ে গেছে ধৈর্য যার নেই সে উঠে পালাবে আস্তে করে পিছন থেকে সরে যাবে হ্যাঁ সুতরাং হ্যাঁ আল্লাহ বলেন আপনি নিজকে বাধ্য করুন ওদের সাথে থাকতে যারা সকাল সন্ধ্যা আল্লাহকে ডাকে তাইলে ধৈর্য নিয়েই তাদের সাথে থাকার জন্য বলা হয়েছে যে যাদের টার্গেট না একমাত্র আল্লাহ সত্যশ্রী যারা কামনা করে আল্লাহ রসুলকাল বলছেন আপনি নিজকে বাধ্য করবেন ওদের সাথে থাকার জন্য আর এই যে ওদের সাথে থাকার জন্য ধৈর্যের প্রয়োজন না কি হ্যাঁ অবশ্যই হ্যাঁ নিজকে বাধ্য করতে হবে মনে না চাইলেও আপনার তাদের সাথে চলতে হবে কিন্তু বর্তমানে ওই চিন্তার চেতনা মানুষ মানুষের দুনিয়ার টার্গেট নিয়ে মানুষের সাথে চলে কখনো এই টার্গেট যেটা আল্লাহ বলেছেন যে যারা সকাল সন্ধ্যায় আল্লাহকে রাখেন এবং যাদের একমাত্র টার্গেট আল্লাহর সন্তুষ্টি তাদের সাথে চলতে আল্লাহ রসুলকে বলছেন আপনাকে আপনি বাধ্য করবেন তাদের সাথে চলতেই হবে। আর কারোর সাথে যদি আপনি চলতে যান মাঝে মাঝে মনোমালিন্য হতেই পারে যে কোনো কারণ মানুষ তো ভুলের ঊর্ধ্বের নয় যে কোনো আচরণে আপনি অসন্তুষ্ট হতে পারেন তখন নিষ্কি যদি বুঝিয়ে বাধ্য না করেন যে তাদেরকে ছাড়তে বলা নিষেধ করা হয়েছে আল্লাহ জী বলেছেন রসুলকে বলাহুম কখনো আপনি দৃষ্টি ফিরিয়ে নিতে পারবেন না এদের কাছ থেকে কারণ এরা হচ্ছে আসল মানুষ আর সমাজের মধ্যে এইরকম মানুষের সংখ্যা যতদিন যত কমে যাবে সমাজের মধ্যে বিশৃঙ্খলা বাড়বে কারণ এখন খুবই কম মানুষ পাওয়া যায় যার টার্গেট একমাত্র আল্লাহ সন্তুষ্টি হ্যাঁ যেটা এখলাস নিয়ে আলোচনা করার সময় বলেছিলাম যে এখলাসের ঘাটতি আল্লাহর সন্তুষ্ট এখলাস মানে কি একমাত্র আল্লাহ সন্তুষ্টি কামনা করা কাজের মাধ্যমে সেটা না থাকার কারণেই আমরা বিফলে আপনার পরে যাচ্ছি যে কোনো কাজ আমরা লক্ষ্য পর্যন্ত বুঝতে পারছি না কারণ আমাদের মধ্যে আপনার রিয়া চলে আসে হ্যাঁ আল্লাহর সাথে অংশীদারিত্ব ঢুকে যায় যার কারণে সে পর্যন্ত সফলতা আর আসে না এই কারণে ধৈর্যের প্রয়োজন যে ধৈর্য নিয়ে আপনার নিজের নিয়োগটাকে কন্টিনিউ করা এবং যারা এই কোয়ালিটি তাদের সাথে নিজকে সময় চলতে বাধ্য করা যেন আপনি কোয়ালিটি রক্ষা করতে পারেন কারণ এই জাতীয় মানুষের সাথে থাকলেই আপনি নিজকে কন্ট্রোল করতে পারবেন কারণ প্রত্যেকটা মানুষ বলা হয় আরবি ভাষায় মানুষ একা চলতে পারে না সুতরাং হ্যাঁ এই কারণে আপনি দেখবেন মানুষ এই দিক সেদিক যেতে কোথাও সবার সাথী নেয় ব্যবসা বাণিজ্যের মধ্যে তার সাথীর অভাব নেই ধর্মীয় ক্ষেত্রেও সাথীর প্রয়োজন যে কোয়ালিটি পণ্য সাথী না থাকলে আপনি পিছিয়ে যাবেন দুনিয়ার এই ঝাঁকজমক পূর্ণ এবং ফিতাপূর্ণা দুনিয়াতে আপনি যারা দুনিয়ামুখী তাদের হ্যাঁ আপনার প্যাচে পড়ে শেষ পর্যন্ত হারিয়ে বসবেন সুতরাং কারা আপনাকে সঠিক লাইনে তুলে নিয়ে আসবে যারা একমাত্র আল্লাহ সন্তুষ্টি কামনা করে এই কারণে তাদের সাথে থাকতে বলা হয়েছে এমনি এমনিভাবে আল্লাহ শানহু আদেশ করেছেন প্রত্যেককে যে তার ফ্যামিলিকে আপনার নামাজের আদেশ করছে এবং সেই ক্ষেত্রেও ধৈর্যের প্রয়োজন আমরা ধৈর্য না থাকার কারণে নিজের সন্তানকে নামাজি বানাইতে নামাজের আদেশ করবেন এবং এই ব্যাপারে কারণ একদিনে দুই দিনে বললেই আপনার কাজ হবে না কেন আপনার অধীনস্থ তাকে নামাজি বানানোই উদ্দেশ্য যতদিন লাগে বুঝতে পারে আপনাকে পাঁচ বছর কষ্ট করতে হবে দশ বছর কষ্ট করতে হবে না আমাদের কাজ কি আমরা বাচ্চাকে বলে নামাজ পড়তে আসা না আসলে আমারটা পরে আমি কাজ সেরে ফেলি অধিকাংশ মানুষ এরকম তো কিভাবে এই বাচ্চা নামাজই হবে হম আপনি তাকে ধরে নামাজ পড়াতে হ্যাঁ তারপরেই তো এই কারণেই তো রসুল আকাম সাত বছর থেকে কি নামাজের আদেশ করতে বলা হয়েছে মারতে বলা হয়েছে তিন বছর পরে মানে এই তিন বছরে তাকে ট্রেনিং দেওয়া তাকে অভ্যস্ত করে তোলা তারপরে যদি সে অভ্যস্ত না হয় তাইলে বোঝা গেছে তার মধ্যেই কি আছে ডিপিট আছে কিন্তু আপনি সময় নেন নাই প্রথমে তার উপর আপনি খেপে যাবেন হ্যাঁ তিন বছর সময় দিল কি জন্য মারার জন্য তিন বছর সময় সাত বছর থেকে দশ বছর আপনি বলে ওকে মার শুরু করলেন না অভ্যস্ত করতে সময় লাগে হ্যাঁ সুতরাং ওই ধৈর্যের পরিচয় দেওয়া দরকার এই কারণ আল্লাহ বলছেন এখন অস্বের বলেন নাই অস্তদের আলাইতা হ্যাঁ এসতে পার আরো বেশি ধৈর্য কারণ এক সময়ের ধৈর্য না লাগাতার ধৈর্য ধৈর্য ধরতেই হবে প্রত্যেক দিন আপনি তাকে উঠিয়ে উজু করিয়ে তারপরে মসজিদে নিতে হবে আপনি শুধু বললেন ছেলেকে দিয়ে এই নামাজ পড়তে মসজিদ চলে গেছেন উজু করাইবেন আপনি আগে উঠতে এই কারণে কারণ তাকে উঠেতে সময় যাবে আপনি শুধু এক আমাদের টাইমে উঠলেন তো আপনি উঁজু করাবেন কোন সময় তাকে উঠাইতে এজু করাইতে এবার তারপরে আপনি মসজিদ ধরে নিয়ে যাবেন তখন এই এইভাবে সে আপনার কি হবে অভ্যস্ত হয়ে উঠবে এবং এটার জন্য আপনি তাকে কিছু সুযোগ সুবিধা কিছু দুনিয়ার দেখাইতে হবে। যে কিছু কিনে দিলেন তাকে একটু বেশি ভালোবাসা দেখাইলেন তাইলে সে বুঝবে যে না আমার এই কারণে আরবের কিছু কাজ দেখলে খুব মানে খুশি লাগে মাঝে মাঝে এরকম আপনারা দেখছেন কিনা অনেক মসজিদে আমি দেখছি পাড়ার মসজিদ যেগুলা সেগুলাতে অনেক বুড়া লোক আছে সৌদিদের মধ্যে যে তারা পকেটের মধ্যে চকলেট রাখে আর খুশিরে টাকা রাখে হ্যাঁ দেখবেন হঠাৎ করে দেখবেন কোন বুড়েরা যদি ছেলেরা যায় বারবার মাথায় শুয়া দেয় বুঝবেন যে এইরকম বুড়া এটা মানে ছেলেরা যায় ওর মাথার মেধে সুয়া দিবে বা হাতে সুয়া দিলে চট করে আসতে করে পাঁচ সিরিয়াল হ্যাঁ যেন ছোট বাচ্চা নামাজ পড়তে আসে কারণ ওই পাঁচ সিরিয়ালের জন্য আসবে অথবা যারা এত বেশি পয়সা নেই চকলেট কতগুলো নিয়ে আসে একটা একটা চকলেট দাঁড়িয়ে দিবে। হ্যাঁ যেন মানে ওই বাচ্চা আগ্রহী হয় যে মসজিদে গেলে ওই বুড়ার কাছে চকলেট পাওয়া অত পাঁচটা রিজাল্ট পাওয়া ঠিক না এটি চমৎকার আপনি এরকম কিছু রাখতে পারেন বা মসজিদ কমিটি এমন ব্যবস্থা রাখতে পারে কোন পুরস্কারের ব্যবস্থা কোন প্রশিক্ষণের ব্যবস্থা মানে কিছু আকর্ষণীয় কিছু দেখাইলে যে বলবে যে যে এক মাস কন্টিনিউ করে মসজিদে আসবে যে বাচ্চা তাকে বড় আকারে কোনো পুরস্কার দেওয়া হবে তাহলে তো প্রতিযোগিতা শুরু হয়ে যাবে নাকি এইভাবে মানে আকর্ষিত করা কিন্তু আমাদের দেশে এই রুলটা বাচ্চা আসলে কেউ তা রান্না থিক নাকি আর কি ব্যাপার ক্ষেত্রে ধৈর্যের বিপুল প্রয়োজন দ্বিতীয় নম্বর আপনার ধৈর্যের আরেকটি ক্ষেত্র সেটা হচ্ছে যে আপনার পাপ থেকে বাঁচার জন্য ধৈর্যের প্রয়োজন পাপ থেকে বাঁচার জন্য কিসে দরকার ধৈর্যের দরকার কারণ পাপটাকে আল্লাহ জান মনের সাথে মিলিয়ে দিয়েছেন কারণ সবাই জানেন যে আল্লাহ জসান যখন জানার জাহানাম সৃষ্টি করলেন যে বিক্রিকে পাঠালেন দেখার জন্য তখন জিবরি রেসে বলল যে এত সুন্দর করে জান্নাত বানাইলেন যে ওইখানে সবাই চলে যাবে জাহান নাম কি এত কষ্টদায়ক বানাইলেন শাস্তির জায়গা উডের খবর পাইলে ফিউ যাবে না হ্যাঁ সম্ভব না তখন আল্লাহ জন বলছেন ওটার ব্যবস্থা করতে হ্যাঁ সে দেখি আল্লাহ জানু জাহান নামের কাজের সাথে মনের মিল করে দিলেন যে জাহান কাজ করতে ভালো লাগে কিন্তু জান্নাতের কাজের সাথে অমিল করে দিলেন জান্নাতের কাজ করতে ভালো লাগে না হ্যাঁ এই কারণে কোনো নাকি হ্যাঁ কারণ এটাও ভালো লাগে না কিন্তু নাকি হ্যাঁ আরো একটা শিল্পী না একটার পর একটা গাইবে পুরে রাত দরকার জাগে থাকবে ঠিক না তাইলে মানে মনের সাথে ওটার মিল আছে ঠিক না এরকম প্রত্যেকটা কাজ যত শরীর বিরোধী কাজ আছে এটার সাথে মানে আকর্ষণ আছে অনেকে দেখা যায় যে নিজের স্ত্রীকে বাদিয়ে অন্য সাথে মনের মিল হওয়ার কারণে তখন আপনার প্রচেষ্টা চালান ছাড়া ধৈর্য দিয়ে মোকাবিলা করা ছাড়া কখনো পাপ থেকে বাঁচা আপনার জন্য সহজ সাধ্য না এই কারণে আপনার একটা নেশা আছে যেমন অনেকে আসে আপনার ধূমপান করার নেশা এটা পাপের কাজ হারাম কাজ ঠিক না কারোর আছে সাদা জোর্দা খাওয়ার নেশা কাজ পাপের কাজ এখন এটা ছাড়বেন কি ম্যাম জমপক্ষে তিন দিন কষ্ট করতে হবে সর্বনিম্ন হ্যাঁ যে সাদা জর্দা খায় এর দাঁত সুলেইতে থাকবে দাঁতে খুব ব্যথা করবে লালা বাইরেতে থাকবে লালা বাইরে বেশ হ্যাঁ দাঁতও ব্যথা করবে লালা বাইরে কেন এই শাস্তির কারণ হয়েছে আগে সে অপরাধ করছে কেন দীর্ঘ সময় নিয়ে কারণ তার মাংসের ফাঁকে ফাঁকে মাংসের মধ্যে জীবাণু সৃষ্টি হয়েছে যেগুলো লিকুইডিন ছাড়া দমন হবে না সুতরাং সে যখন বারবার চেষ্টা করবে পাওয়ার জন্য কিলবিল করবে চাহিদা সৃষ্টি করবে আপনি যদি বারবার না দেন শেষ পর্যন্ত সে মারা যাবে এই জীবাণুগুলা এই কারণে সময় লাগবে হ্যাঁ সময় লাগবে না হলে তো সে এই কারণে অনেক বুড়ে যারা সাদা জর্দা দিয়ে পান খায় এগুলো বলবে যদি আমি তোমার সাদা জোরদা আনে না বলবে যে আমার খানা না হইলে অনেকে আছে নিজের মাতা পিতার খুশির জন্য অনেক বড় মুক্তিকে দেখছে দেখা যাই সাদা জোরদা নিয়ে আসতেছি সে বলতেছে আমার মা এতে খুশি হয় সুতরাং এতে জানলা তুমি আমি কি আবার হারাম জিনিসের মধ্যে কোনো কিছু নাই সে হারাম জিনিস তাইলে বাপে যদি খারাপ চেতনা থাকে যে মেয়ে আনি দিতে হবে আপনার বাপকে মেয়ে আনি খুশি করবেন নাকি আপনি বিয়ে করে দেবেন হ্যাঁ আরেকটা যদি একটা দিয়ে হয় না তাই আরেকটা ব্যবস্থা করে দেবেন জিজ্ঞাসা করছে বলে আমার আরেকটা বইলে খুশি তখন তাকে লক্ষ্য দিয়ে মোরানা দিয়ে আরেকটা বিয়ে করে দিচ্ছে হ্যাঁ তাহলে হালালপথ হালাল পথের ব্যবস্থা যখন তোমার আরেকটা লাগবে তাইলে আমি ব্যবস্থা করছি সুতরাং হালাল পদে তার সহযোগিতা সেই ব্যাপারে সহযোগিতা করা যাবে না তো আত্মীয় মাস কখন তিনি মাসে কখনো সষ্টার বিরোধী দেয় করে কখনো সৃষ্টির আনুগত্য করা যাবে না সেটা অসম্ভব হতে পারে না এই কারণে আল্লাহ বলছেন আল্লাহ শিখে মা আল্লাহ বলছেন যদি তারা তোমাকে বাধ্য করে যে আমার সাথে শিখ করতে তাইলে এই ক্ষেত্রে তাদের আনুগত্য করা যাবে না তাইলে পাপের কাজে আনুগত্য অসম্ভব সে যতই রাগ করুক না কেন কিছু আসা যায় না কিন্তু বলা হয়েছে তার খাবার দাবার সব বন্ধ করে দেবে না তোমার সিগারেটের জায়গা আমি মিষ্টি আনে দেবো আমি দরকার আরো যত দামি জিনিস এটা আনে দেব কিন্তু এই কাজ আমার দ্বারা সম্ভব না ঠিক আছে দেখেন যে সে টাকা দিলে ভালো করে এইটার পিছনে আসে হের হাতে টাকাই দেবেন না আপনি মানে দোকানদারের সাথে কন্ট্যাক্ট করবেন যে অন্য খাদ্য চাইলে দিবেন সিগারেট কিন্তু আমার টাকা দিয়ে সিগারেট খাইতে পারবে না আমার টাকা দিয়ে আপনার পীরের মাজারে গিয়ে আপনার তার তার পায়ের মধ্যে টাকা ঢালতে পারবে না অসম্ভব সেটা দেওয়া যাবে না এবার সে রাগ করুক যেটাই করুক সেটা দেখার বিষয় সেটা হবে না তাইলে যাদের এই বাজে অভ্যাস আছে এই অভ্যাসগুলা আপনার ছাড়তে হলে বিশাল ধৈর্যের প্রয়োজন নাকি দৈর্যের প্রয়োজন একজনের আপনার সেভ করার অভ্যাস নাকি এখন যদি আপনার স্ত্রীকে সেভ করে করে দেখাই পরে আপনার দাঁড়িয়ে রাখার চিন্তা এই পাপ থেকে আপনার বাঁচতে এলে ধৈর্য লাগবে না কারণ অনেকজন অনেক কথা বলবে নাকি বলবে না আসলে অনেকে কটু বলবে আজে বাজে কথা বলবে এই সেই কত কিছু তা আপনার ধৈর্য লাগবে না আপনার পাপ থেকে বাঁচতেইলে ধৈর্য লাগবে আপনার বিশাল ধৈর্যের প্রয়োজন পাপ থেকে বাঁচার জন্য এই কারণে এটাকে সর্ব বৃহৎ বলা হয়েছে রসুল আপনার বলেছেন আফতালুর জেহাদ হ্যাঁ আফ জিহাদ কি সর্বোত্তম যেটা ব্যক্তি আল্লাহকে পাওয়ার জন্য নিজের সাথে আল্লাহকে পাওয়ার জন্য আল্লাহকে খুশি করার জন্য সুতরাং এই যুদ্ধ চালাইতে হবে নিজের সাথে এটা হচ্ছে সবচেয়ে বড় যুদ্ধ নিজের মনের সাথে এই যুদ্ধ চালিয়ে যাওয়া সুতরাং এটা আমাদেরকে করতে হবে আর এটা করতে গেলে কি আপনার কি ধৈর্যের প্রয়োজন এবং এটা কি আপনার সর্বোচ্চ সর্বোত্তম আপনার হিজরত বলেছে যে ব্যক্তি হারাম কাজ থেকে হিজরত করতে পেরেছে মানে হারাম কাজ পরিত্যাগ করতে পেরেছে সে এসে বড় মহাজন বিশাল প্রয়োজন ধৈর্যের আপনার হারাম কাজ থেকে বাঁচার জন্য তৃতীয় নম্বর যেটা ধৈর্যের প্রয়োজন সেটা আছে যে রোগ ব্যাধির ক্ষেত্রে ধৈর্যের প্রয়োজন নাকি না একজনের রোগ এত কঠিন রোগ তাকে ধরেছে যেটা আপনার কষ্টদায়ক রোগ বেশি ব্যথা বায় মানে তার খুব কষ্ট আছে তখন কিন্তু ধৈর্য ধরা অবশ্যই প্রয়োজন না হলে ইমান নষ্ট হওয়ার আশঙ্কা আছে নাকি নাই অনেকে সহ্য করতে না পারি সে পর্যন্ত আল্লাহকে গালি দিয়ে বসে আল্লাহর বিরুদ্ধে ক্ষুব প্রকাশ করে আসে নাকি নাই কঠিন খুব প্রকাশ করে অনেক আসে এরকম না আপনাকে ধৈর্য ধরতে হবে কারণ সেটা আল্লাহ আপনাকে অসুখ দিলেন তিনি একমাত্র ভালো করতে পারেন যতই খুব দেখান না কেন কিছুই হবে না আপনি নিজের ক্ষতি নিজে করবেন এছাড়া কিছু করার নাই। বরং যদি আপনি খুব না দেখান তাইলে আপনার লাভবান বলেন যে মান উসি ব্যাপী মা লিহি ও সাথে বলা আছে যে বিপদগ্রস্ত হয় তার সম্পদের ক্ষেত্রে এবং শারীরিক ক্ষেত্রে মানে সম্পদ নষ্ট হয়ে গেছে লস খেয়েছেন এমন কিছু ঘটেছে অথবা শারীরিক লসে পড়েছেন শারীরিক ভাবে অসুস্থ হয়ে গেছেন মানে মারাত্মক অসুস্থ তারপরে রসুল বলেন এরকম ক্ষতিগ্রস্ত হইলে বলছে তখন কি করবে ধৈর্য ধরতে হবে বলছে ফাকাতা মাহা হ্যাঁ বললাম ইয়সু হাইলেন না এবং সে কি করছে এটাকে লুকিয়ে রেখেছে কাউকে বলা নেই মানে তার সম্পদ লস কাউকে বলে নাই হ্যাঁ তার শারীরিক অসুস্থতা আসছে কাউকে বলে নাই চুপ করে আস আল্লাহ রসুল বলছেন যে ছুকিয়ে রাখতে হবে মানুষের কাছে বলা যাবে না মানুষের হ্যাঁ লুকিয়ে রেখে মানুষের কাছে বলা কারণ মানুষের কাছে বলা মানে আল্লাহর বিরুদ্ধে নালিশ করলেনা কারণ এই বিপদটা এই রোগটা কে দিল আল্লাহ সাহান হুক এই সম্পদের ক্ষতি কে করলো আল্লাহুল সাহান হুক তখন আল্লাহ রসুল বলেন এই শর্ত যদি পাওয়া যায় যে শারীরিকভাবে ক্ষতিগ্রস্ত আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ার পর লুকিয়ে রেখেছেন কাউকে বলেন নাই মানুষের কাছে বিচার দায়ের করেন নাই আল্লাহর বিরুদ্ধে বলেন নাই যে আল্লাহ আমাকে ক্ষতিগ্রস্ত করছে না তখন কি হবে কানা হাক আদাল যে তখন আল্লাহর দায়িত্ব হয়ে পড়ে আপনাকে ক্ষমা করা বিরাট লাভ আসে না সুতরাং আপনাকে খুব দেখায় কি ফাইদা হইল বরং একজন মমিন পরিচয় দেয় তাইলে যে কোন মুসলমানের যদি কোন ক্লান্তি আসে কোন মুসলমানের যদি কি আসে আপনার যদি রোগ হয়ে যায় কোনো মুসলমানের যদি চিন্তা আসে কোন মুসলমানের যদি বিষণ্নতা আসে কোন মুসলমানের যদি কোন কষ্ট হয় কোনো জাতীয় কি তার পায়ের মধ্যে যদি কোনো কাঁটা বিদে যায় সে যদি ধৈর্য ধরে তখন আল্লাহ সাম তার গুনামাফ করে দেয় তাইলে তো আপনার বিরাট লাভ বরং আপনাকে ক্ষতিগ্রস্ত করা সেটাও আল্লাহর কে ভালোবাসার আলামত হ্যাঁ রসুল আকসাম বলেন যে ইচ্ছে করেন তাকেই বিপদের সমেস বলে সবচেয়ে বেশি বিপদের সম্মুখীন হবে আমি কাম তারপরে তাদের আদর্শে যারা আদর্শ পান তারাই বেশিকে আপনার কি পরীক্ষার সম্মুখীন হবে আল্লাহ যার ইমানকে শক্তিশালী দেখবেন যে যার ইমানের মধ্যে বলাছে আল্লাহ যখন দেখবেন কারোর ইমানের মধ্যে সালাবাহ শব্দ বলা হয়েছে যে কঠিন ইমানের অধিকারী যখন আল্লাহ তাকে আরো বেশি পরীক্ষা করবেন আর যদি দেখেন ইমান খুবই দুর্বল একটু বিপদে ফেললেই সে আল্লাহকে গালি দিয়ে ইমানটা নষ্ট করে দিবে। তাইলে আল্লাহ তাকে কি কম পরীক্ষা করেন হ্যাঁ এই কারণে দেখবেন যারা বেশি এই কারণে বিশ্বের মধ্যে আপনার ধৈর্যের পরিচয় দিয়েছেন দীর্ঘ আপনার অসুস্থতার সম্মুখীন তিনি আপনার ধৈর্য দরেছেন তার রোগ হয়ে গেছে এবং এটা শুধু রোগ হয়েছে যে তা না রোগ হওয়ার পর উনার সমস্ত স্ত্রী চলে গেছে সমস্ত ছেলে সন্তান সব ওনাকে পরিত্যাগ করছে তারা বলছে যে তোমাকে আল্লাহ দেখতে পারে না তোমার উপর অসন্তুষ্ট এই কারণে তোমার কাছে থাকা যাবে না এই কারণে সবাই চলে গেছে শুধু একজন মহিলা মানে তার স্ত্রীদের মধ্যে একজন স্ত্রী শুধু যার নাম কেউ রহিমা বলে হইতে পারে কাজের সাথে কেউ নাম বানাইছে এর আসল নাম হাদিস হাদিস দ্বারা প্রমাণিত না হ্যাঁ সুতরাং রহিমা তো এলো মহিলা আচ্ছা যাই হোক সে ছিল একমাত্র তার পিছনে আর কেউ ছিল না সেই একমাত্র তার সেবা করত। এবং লাশ পর্যন্ত সে ধৈর্য ধরেছে ধৈর্য ধরার কারণে আল্লাহ পক্ষ থেকে স্বীকৃতি পেয়েছেন কেন এই স্নার্টিভেট কিভাবে পাইছেন ধৈর্যের কারণে এবং বলছেন তিনি হচ্ছে আল্লামুখী একজন বন্ধা তাইলে আপনার ধৈর্য দীর্ঘ ধৈর্য ধরেছেন লাস্ট যখন একবারে সর্বশেষ পর্যায়ে চলে গেছে তখন আল্লাহর কাছে যখন ফরিয়াত তারপরে সে তো অপেক্ষা করতেছে অপেক্ষা করতেছে আর আসে না আর আসতেছে না অনেকক্ষণ অপেক্ষা করতে করতে কিছুক্ষণ পর বাইরে আসছে একেবারে আগের চেতে সুন্দর হয়ে সুস্থ হয়ে কারণ ওই সময় আল্লাহ তাকে তারপরে সব চলে যাবে তোমার এখন ওই যে বাথরুম ছাড়তে গিয়ে আল্লাহর অর্ডার আসছে তার মানে পান করছে গোসল করছে সব করার পর আগের চি সুন্দর গেছে এর কাছে যখন আসছে বউর কাছে কারণ এত বছর পরে আগের চেহারা বোর মনে আসেনি এখন বোর সন্ধে দেখছি বলেছিলেন এই আর কি হ্যাঁ আল্লা জানু তাকে এই ধৈর্যের কারণে নিয়ম এবং কি করেছেন আল্লা জানু তাকে এর ডাবল দিয়ে দিয়েছেন বলেন যে তার স্ত্রী সব পালিয়ে সবগুলোর তাইলে প্রতিদান মিলছে ভালো দৈর্যে মেয়া ফলেছে সেটা বিরাট পরিচয় দিয়েছেন দৈর্যের আচ্ছা এটা গেলো একটা আরো ক্ষেত্র আছে আবার সময় শেষে হ্যাঁ এখন এসে কি বলছিলাম যে রোগ ব্যরিতে কি করা ধৈর্য ধারণ করা সেটা অবশ্যই প্রয়োজন যদি কারোর যদি এমন হয় যে আপনার কিয়মাম আরে খাদিসের মধ্যে বলেছেন যে কোনো ব্যক্তি যদি তাকে আল্লাহ পরীক্ষায় ফেরেন যে মন উসি বা কারোর যদি চোখ চোখের সমস্যা হয় মানে চোখের আলো চলে যায় ফাঁসা করা ফলাফল যান না তার সে ধৈর্য ধারণ করলে যে তার চোখ নষ্ট হয়ে আপনি ধৈর্য ধরবেন কাউকে বলবেন না এই বলে আবার একবার কাউকে বললেন আপনার শরীরতে যেটা জায়জ রাখছে তাকেই বলবেন আপনার অসুখ হইলে বিজ্ঞ ডাক্তারকে বলতে পারেন আপনার ব্যাপার কিন্তু যেটা নিষেধ সেটা হচ্ছে অন্য কাউকে বলবেন না অনেক আছে হাইডিয়াটে বল এর কাছে বলে ওর কাছে বলে এবার মানুষই উল্টা পাল্টা বুদ্ধি দিয়ে ওকে আরো ধ্বংস করে দেয় কারণ অসুখের কথা বললে সবাই ডাক্তার হয়ে যায় তখন এ বলবে এটা করো ও বলবে এটা করো ওটা করো করতে করতে একসময় আরো আরো সমস্যায় করবে। আর বদনামি করে তো আল্লাহ নিজেই শেষ হয়ে গেল নাকি না কাউকে বলা যাবে না একমাত্র ডাক্তারকে বলা যাবে যে আমার এই সমস্যা চিকিৎসার জন্য একমাত্র নাকি এটাই আসল কথা আল্লাহ আল্লাহন কোন খারাপ কথা যে কখনো খারাপ কথা প্রকাশ্যে বলা যাবে না কিন্তু পারবে যে উমুকে আমার এই কাজটা করে ফেলছে অমুক আমার এটা করছে এমন তো দেওয়া যায় সাংবাদিক সম্মেলন করে বল না না প্রকাশ্যে বলা যাবে না এটা বলতে যে বললে আপনার কাজ হবে নাইলে আল্লাহর কাছে বিচার কঠিন বিচার হবে আপনি তাকে একটু সাংবাদিক সম্মেলন করে লাঞ্ছিত করলেন আপনি তো নিজের বিচার নিজেই করে ফেললেন বিচার থেকে বঞ্চিত না আপনি কেন নিজের হাতে উঠিয়ে নেবেন বরং আপনি ধৈর্য ধারণ করেন সেটা হচ্ছে আপনার আসল পথ নাকি এই কারণে সেই পথ গ্রহণ করতে হবে রসুল আসম সংশ্রামের যুগে এক মহিলার ঘটনা বলি যে রসুল আকম সংশ্রামের যুগে এক মহিলা ছিল এই মহিলা রসুলের কাছে আসি বললেন যে আমার একটা সমস্যা আছে সেটা হচ্ছে আমার মৃগি রোগ কি রোগ মৃগি রোগ রোগ হইলে আপনারা জানেন অনেকে দেখছেন হয়তো বা রোগ যখন উঠে তখন লাফাইতে থাকে মানুষ হ্যাঁ লাফাইতে থাকে দেখা যায় যে কত বিক্ষত হয়ে যায় বিশেষ করে যদি আশেপাশে কোনো পাকা টাকা থাকে তখন কত বিক্ষত হয়ে যায় মানে কাপড় সাপড় খুলে যায় ঝামেলা তখন রসুলের কাছে আসি বলতেছেন যে আমার জন্য একটু দোয়া করেন আমার যেন অসুখটা বলা হয়ে যাবে রসুল তাকে বললেন যে ঠিক আছে তোমাকে দুইটা এখতিয়ার দিলাম যে তুমি যদি চাও তাইলে আমি আল্লাহর কাছে দোয়া করবো বলছে ইনসিদুল্লাহ যদি তুমি বলো আমাকে দোয়া করতে আমি আল্লাহর কাছে বলবো আল্লাহ ভালো করে দেবে হ্যাঁ কোনো অসুবিধা নেই বলছে ওয়াই ইনসি ইতে সবার তিফালা কিল যদি তুমি ধৈর্য ধারণ করো তাইলে আল্লাহ জান্না দিয়ে তখন সে বললে আমার জান্নার দরকার আমার রোগ বলা দরকার আমি ধৈর্য ধারণ করুন আমি ধৈর্য ধারণ করি যখন রস বলছে ঠিক আছে তাইলে সমস্যা নেই পরে বললেন যে একটা সমস্যা আছে যে আপনি একটা পয়েন্টের জন্য দোয়া করেন সেটা হচ্ছে আমার যখন মেরে গিয়ে উঠে লাফাইতে থাকে আমার কাপড় খুলে যায় মানুষ আমার সতর্ দেখে ফেলে এটা তো কাজ। আপনি শুধু এটার জন্য দোয়া করেন আল্লাহকে বলেন যে অসুখ থাক কিন্তু কি আপনার কাপড় যেন খুলে না যায় তখন তার রসুল বলে দিস আল্লাহর কাছে যে আল্লাহ যেন হের কাপড় না করে এরপর থেকে মেঘির আর হের কাপড় খুলছে না কাপড় তার থাকছে বললেন একদিন যে জান্নাতি মহিলা দেখতে চাও তুমি বলেছো কোথায় বলেছি ওই মহিলা দেখা যায় না এ জান্নাতি মহিলা রসুলের কাছে বলছে বলার পরে সে বলছে ধৈর্য ধরবে জান্নাত যাবে জান্নাত যাবে এ হ্যাঁ তার জন্য জান্নাত তাই ধৈর্য ধরলে অসুখে নাকি হম তারপরে আপনার বিপদ আপদে ধৈর্য ধরতে হবে আপনার সন্তান মারা গেছে এটা বিপদ না নাকি হ্যাঁ খবর আসছে ছেলে মারা গেছে যেটির উপরে আপনার ভরসা বেশি যে ছেলেটা মেধাবী বেশি ডাক্তার বানাবে ইঞ্জিনিয়ার বানাবে আর সে ওই টাইম নাকি তখন আপনার কি হবে তখন ধৈর্য ধরতে হবে নাকি হ্যাঁ এই কারণে এই ক্ষেত্রেও বলেছেন যে মা বা কোনো বানাফি ইহু হ্যাঁ বলা যে কোন ব্যক্তি যদি আমি কি করি তার নিকটতম তার খুব প্রিয় কাউকে আমি নিয়ে ফেলি আমার দিকে মানে তারপরে ধারণ করতে পেরেছে জান্ কিন্তু কথা হচ্ছে যে ধৈর্য ধারণ করতে হবে কথা ধৈর্য ধারণ করে দেখাচ্ছে কম ছিল পরবর্তীতে দিন দিন বাড়তিছি তো ওই এলাকায় দাপন করতে পারছে যাদেরকে মানুষদেরকে এক মহিলাকে মানে কবরের মধ্যে আর দিদি থাকলাই আর কান তাকে রসুল এখন ইবস গিরি চাল্লাকে ভয় করো ধৈর্য ধারণ করো তখন সে রসুল চিনতে পারে তুমি আমার কি বুঝবে হ্যাঁ আমার বেতা তুমি কি বুঝবে হ্যাঁ দমক দিচ্ছে রসুলকে রসুল দেখলে এড়ে তেমন করার সময় নেই কারণ আপনার যাকে ওয়াজ করবেন হে গোয়ার ওয়াজ বন্ধ তখন আপনার প্রেশার প্রয়োগ করতে পারবেন না আপনি আরো বুঝিয়ে দিতে গেছেন কি বলছে তোমাকে নাকি আমি তো চিনিবার দৌড় দিচ্ছে দৌড় দিয়ে একবার রসুল বাসায় চলে গেছে হ্যাঁ বাসায় যে রসুলকে পাইছে ক্ষমা বলে যে রসুল আমি আপনাকে চিনি আমি ক্ষমা আর আমি বললেন এখন আর আমি মানে কোনো কি কয়েকদিন পরে সব ভুলে যাবে যত ভালোবাসার স্ত্রী হোক ভালোবাসার ছেলে হোক ভুলে যাবে হ্যাঁ স্ত্রী দেখা যাবে বিয়ে বসে গেছে স্বামী চট করে আর বিয়ে করে ফেলছে কারণ এইভাবে না যে যখনই মারা গেছে যখনই সংবাদ আসছে টেলিফোনে তোমার ছেলে মারা গেছে সাধে সাধে দৈর্য কোনো কিছু বলেন ইন্নয়ঋণ রাখে রাজ নাকি এই আল্লাহ সুসংবাদ দিলেন রসুলের মাধ্যমে অবশ্যই সব যে যখন তাদের কোন বিপদ আসে তখন তারা বলে ইন্না লিলিবা ইনার এটার মানে কি মানে কি ইন্না বলে কিন্তু মানে বুঝেন হ্যাঁ ইল্লা মানে আমাদের মালিক আল্লাহ মালিককে মালিক যখন আল্লাহ আমার উপরে যে কোনো দেখানোর আল্লাহরা উল্টা পাল্টা করলেও ঝামেলা নাকি ক্ষোভ দেখাইলে আমার হিসাবে দিতে হবে আরো ঝামেলা বাড়বে সুতরাং তিনি মালিক হিসাবে দিতে হবে তার কাছে সুতরাং চুপ করা ছাড়া আর কোন কাজ নেই ধৈর্য ধৈর্য ধরতে হবে তাইলে কি উলাইকা আলিহিম সাল্লা তখন আল্লাহর পক্ষ থেকে দয়া নাজির হবে তার রহমত নাজির হবে তার জন্য এবং উলাইক আল্লাহ বলছেন এরাই হচ্ছে সঠিক পথ প্রাপ্ত এরাই সঠিক পথের উপর আসে যে ধৈর্য ধরতে পারে আর যদি এরকম কোন বিপদ আসে ধৈর্য ধারণ করে তখন আল্লাহ এর চাইতে আরো উন্নত জিনিস দিয়ে দেন যেটা আমরা হজরত তুমি সাল্লামার গঠনের মধ্যে পাই হ্যাঁ হজরতু তুম সালামা হ্যাঁ যদি এটা বলা হয় আল্লাহ তার বিকল্প আরো উত্তম বিকল্প মিলিয়ে দিবেন হজরত উম সালামা যখন আবু সাল্লামা মারা গেছেন কারণ একই বংশের ছিল আরব দেশে আত্মীয়তে নাই আর কারণ সাবিদের মধ্যে কাউকে দেখতেছে না এর চাইতে ভালো কারণ এত বেশি ভালোবাসতে এত ভালো মানুষ ছিল হ্যাঁ তারপরে রসুল শিখিয়েছে বলছি বলার পরে সে সন্ধিহান যে কোন ভালোটা মিলবে দেখি। কিছুদিন পরে চুপ করে আছে। খুব বুদ্ধিমতি মহিলা ছিল এই কারণে সে তিনটা কঠিন শর্ত দিয়ে রসুল সব শর্ত মেনে নিছে তারপরে বিয়ে করবে হ্যাঁ যে আমার সমস্ত বাচ্চা কাচ্চা নিয়ে আমি থাকবো হ্যাঁ সব কিছু সামাল দিতে হবে হ্যাঁ সুতরাং এই যে আপনার ওই যে আমার জাকের সাল্লাম খাবার বের দিয়েছিলেন এই যে সালামার সন্তান হ্যাঁ আবু সাল্লামার চেতের ঠিক না এদিকে আর বাড়বে না যদি কথা এখনো থাইয়েছে আমি সমাপ্তি ঘটাতে চাইতেছি সেটা উদ্দেশ্যে ধৈর্য ধরা তো দরকার নাকি ধৈর্য ধরা দরকার যদি দরকার হয় ধৈর্য ধরলে অবশ্যই জান্নাত মিলবে এতে কোন সন্দেহ কি যেরকম সুমাইয়া তাদের ঘটনা যখন তারা ইসলাম গ্রহণ করেছে আবু জাহাল তাদেরকে কষ্ট দিয়েছিল কি তো এমনকি হত্যা করে দিয়েছিল প্রথম শহীদ হয়েছিল আপনার কি মহিলা সুমাইয়া যে প্রথম শহীদ হ্যাঁ মহিষী নারী সে ছিল কিন্তু এদেরকে কষ্ট দিত মাঠতে ধরত রসুল পাট দিয়ে যাইতেন আর বলতেন কি যখন রসুলের দিকে তাকায় থাকত। এই ধৈর্য কিভাবে আমি ধরতে পারি কারণ ধৈর্যহীন মানুষের সংখ্যা দিন দিন বাড়তেছে আগে এখন ধৈর্যশীল বেশি পাইতেন এখন দুনিয়ার ধাক্কায় টাকা পয়সা বাড়ি গেছে অনেকের এখানে ধৈর্য কমে যেতেছে নাকি বাস্তব না হ্যাঁ কেন অনেকে ধৈর্য ধরে কি করবে চাকরি আর কোথাও চাকরি পাইবে না এমন সুবিধা পাইছে অন্য গেলে সুবিধাটা মিলবে না নাকি হ্যাঁ তখন এর এখানে ধৈর্য ধারণ করাটা আবশ্যক হ্যাঁ কিন্তু এখন তো দিন দিন টাকা বাড়তেছে এখন দেখবেন কারোর গায়ে কথা যায় না এই গরম যায় আগে গরম লোক বেশি পাইছেন এখানে দুইটা এখন দেখবেন আপনার ধৈর্যশীল পাওয়া কঠিন যার মেজাজ গরম হয় না এরকম লোক পাইতে কারণ দিন দিন মানুষের অর্থ বাড়তেছে হ্যাঁ সংস্কৃতির পরিবর্তনের কারণে আস্তে আস্তে ধৈর্য ছুটি হচ্ছে মানুষের জাগার নিজে তো বেশি হয় হ্যাঁ এসে সমস্যা তাইলে প্রথম ধৈর্য ধরতেইলে টেকনিক আছে কতগুলা এক নম্বর প্রথম মনে করতে হবে বিশ্বের মধ্যে এমন কোনো ব্যক্তি নাই যার কোনো দিন বিপদ হয় নাই এমন কোন মানুষ দেখবেন বিশ্বে সে নবী হোক কলি হোক যত কিছু হোক না কেন যে তার কখনো বিপদ আসে নাই কোন সমস্যা হয় নাই এরকম স্বাভাবিক আসতেই পারে দুনিয়াতে এরকম বিপদে আসেই আসে নাকি এক নম্বর চিন্তা দ্বিতীয় নম্বর আপনার চিন্তা করতে হবে যে বিপদ তো আল্লাহ যাকে ভালোবাসেন তাকে দেন নাকি আগে বলছিলাম এই জন্য আমাকে বিপদ দিলেন আমার সুবিধা বাড়ানোর জন্য কারণ আল্লাহ কখনো আমার আপনার প্রতীকগুলো কোনো কিছু করবেন না আল্লাহ আমাকে দয়া করবেন তো সুতরাং আল্লাহ আমাকে ভালোবাসছেন বলে কি আমাকে বিপদ দিলেন ধৈর্য ধরতেই হবে এবং তৃতীয় নম্বর যে আপনার ধৈর্য ধরলে আপনার ধৈর্য ধরতে হবে এই জন্য কারণ কোনো বিপদ আসলে সেটা চিরস্থায়ী হয় না এটা আর একটা কোনো বিপদ কোন একজন এই রোগ না এই রোগ পুরো জীবন থাকে না কয়েকদিন পর ভালো হয়ে যায় হম কয়েকদিন পর ভালো হয়ে যাবে এই কারণে আল্লাহ বলছে যে আপনার কঠিনতা আসলে সজতা আসবে মানে এক কঠিনতায় ডাবল সহজ কে একটু কঠিন হইবে ডাবল সহজ হয়ে যাবে যত বিভাগ আরো সহজ আরো বেশি সহজ নাকি আর একটা ব্যাপার শেষ বলে দিদি সংকেত আসছে شكرا للمشاهدة شكرا للمشاهدة ولم يتحدث في الله سبحانه ولم يتحدث في المصيبات في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبراها إن ذلك على الله يسير إلقاء لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم আল্লাহ বলেন যে জমিনের মধ্যে যে কোনো বিপদ আসবে তোমার ব্যাপারে যে কোনো বিপদ আসবে সেটা আমি লিখে রেখেছি সেটা সন্দেহ মানে মিস করে দিকে চলে যাবে না তোমাকে পাই বোঝিত অনেক সময় দেখা বিরাট অ্যাক্সিডেন্ট হয়েছে কিন্তু আপনি খালি গেলে আপনি বিপদগ্রস্ত হয়েছেন হ্যাঁ আরেকজন গেছে নাকি হের কিছুই হয় না কি এরকম হয় না হ্যাঁ তারপরে হের পৌঁছাড়ছে দুই দিন সপ্তাহ পরে হ্যাঁ এখনো বাসে আছে লোকটা অথচ অনেক বছর গেছে হ্যাঁ দেখা যায় যে বাসে গেল অথচ এমন কুঠিন অ্যাক্সিডেন্ট বাসার কোন কথা যে বাসবে আল্লাখ আল্লাহ যে কোনো তোমরা যেটা হাত ছাড়া হয়ে যায় এটার ব্যাপারে বিষণ্নতা যেন না আসে কষ্ট না পাও যেন হাত হয়ে গেলে এটাও লেখা যখন কোন লস হয়ে গেছে মনে এটা লেখেই রাখছে আল্লাহ আমার এটা আপনার দূর করে আমার পক্ষে সম্ভব ছিল না এটা তো আল্লাহ লেখা আল্লাহ বলছে তাইলে তোমার কোনো কষ্ট লাগবে না আরেকটা বলে যদি কোনো লাভ হয়ে যায় বেশি লাফালাফি করে না বেশি খুশি হওয়ার কাম নাই এটা যে কোনো মুহূর্তে চলে যেতে পারে সুতরাং এটা দিয়ে কিভাবে বেশি কামাই করবে আকেরা সেটা ঠিকই করবো নাকি বুঝলেন না অনেকের লাভ অনেক বেশি সে তো একবার মানে দুনিয়ার কাউকে সামনে দেখে না কিন্তু আল্লাহ যে তাকে সম্মানিত করতে চাইছে সম্পদ দিয়ে সেটার কোন খোঁজ খবর নাই সে না এই কারণে দেখে আল্লাহ বলছে না যেটা পাইছে এটা নিয়ে বেশি তা করে না বেশি খুশি হওয়ার দরকার নেই হাত এটা নিয়ে বেশি টেনশনের দরকার নাই মনে করি ইল্লাফি কি টাকা এটা লেখা আছে আমার এত টেনশন করি কোন যেটা মেক করা দরকার আমরা এখানে যারা হোয়াটসঅ্যাপ গ্রুপ করার জন্য নাম্বার দিয়েছি বা আপনারা যারা দিয়েছেন আমাদের গ্রুপটা অলরেডি হয়ে গেছে আর কিছু সংখ্যক ভাইদের এখন বাকি আছে আমাদের কার্যক্রম আগামী সপ্তাহ থেকে চালু হবে আর এটার মধ্যে আপনারা ব্যক্তিগত না। উত্তরগুলি আমাদের শেখদের মাধ্যমে আমরা এটা পরিচালনা করব। দয়া করে অন্য কোনো পুষ দিবেন না এতে করে আপনারও উপকৃত হবেন এবং আমাদের এই গ্রুপটা আমাদের কি হবে উপকার আসবে কাজে আছে আগে যেটা আছে এটা আলাদা এটার জন্য আলাদা